Peace TV Bangla মানবতার সমাধান আবারও আমরা ফিরে আসছি আমাদের ধারাবাহিক শাহি হুল হতে আদব বা শিষ্টাচার বিষয়ক হাদিসের আলোচনায় আমরা আজকে যে অধ্যায় থেকে আলোচনা শুনব ইমাম বুখারি রাহেম অধ্যায় পেঁধেছেন বাব ও ফাজির রাহেমে বাব ও ফাজী সিলাতির রাহিম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিলে এর প্রতিদান কি এর উপকার কি এর ফজিলত কি এ মর্মে তিনি অধ্যায় নিয়ে এসেছেন আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে সম্পর্ক গড়ে দিয়েছে বিভিন্ন মাধ্যমে এক ব্যক্তি আর এক ব্যক্তির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ইমানই সম্পর্ক এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সম্পর্ক হল প্রতিবেশীর সম্পর্ক এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির হলো রক্তীয় সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সুতরাং আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব ইসলাম সর্বোচ্চ দিয়েছে তাই অধ্যায় এসেছে সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ফজিলত সংক্রান্ত অধ্যায় বর্ণনা করেন হাদিস নম্বর পাঁচ হাজার নয় শতীস সাহাবি আবুব আনসারী রদি আল্লাহনু বলেন যে একদা একজন ব্যক্তি রাসুল সাল আলি হুসাল্লামের কাছে আসলেন এসে তিনি প্রশ্ন করলেন আকবর নিবে আমি আল্লাহ আল্লাহ রসুল সালিহসাল্লাম আমাকে এমন আমল সম্পর্কে সংবাদ দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন আমলের সংবাদ আমাকে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে মা উপস্থিত মানুষেরা একটু আশ্চর্য হয়ে বললেন কি হয়েছে এই বেচারা কেন রাসুল সাল্লাহামকে এইভাবে জিজ্ঞাসা করছে মা রাসুল্লাহ রাসুল সাল্লা বলছেন তার নিশ্চয় কিছু প্রয়োজন রয়েছে সে ব্যক্তি রাসুলের বাহন ধরে যখন তাকে এভাবে জিজ্ঞাসা করছিলেন তাকে বললেন ঠিক আছে বল দিচ্ছি তোমার জবাব থেকে জবাব দিলেন এমন আমলের যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে রাসুল সাল্লাই বললেন তা আবুদুল্লাহা লু শিকবিহি সাইয়া আহ একমাত্র আল্লাহর আবাদত করবে অন্য কারোর জন্য এবাদত নয় একমাত্র আল্লাহর জন্য লু শিখবিহি সই আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত হবে না তৃতীয় বললেন তকিমুসলাহ সলাৎ কায়েম করবে তৃতীয় বললেন তো অতি জাকা জাকা তাদের করবে চতুর্থ বললেন তহসিলুর রাহিমা আত্মীয়তা সম্পর্ক সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে জান্নাতে জাননাতে আর একটি অন্যতম মাধ্যম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আত্মীয়তা সম্পর্ক যদি বজায় আপনি না রাখতে পারেন তাহলে জান্নাতে যাওয়া কঠিন শুধু কঠিন নয় বরং জান্নাতে যাওয়া সম্ভব হবে না এমনই বর্ণনা রাসুল সালি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আসছে সামনে সেই বর্ণনা আসলে এ পর্যায়ে ইমাম বুখারী রহমাল যে অধ্যায় বেঁধেছেন বাবু কোনো ব্যক্তি যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কারণে যে গোনা হবে তার যে অপরাধ হবে সে সম্পর্কে এই অধ্যায় এই অধ্যায় হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাসুলসাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেন এন্না জোবাই রবন মোথাম أخبره أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطعون الله أكبر صحابي بولن نبي صلى الله عليه وسلم بولن لا يدخل الجنة قاطعون أتّي و تشمپر کو چنّو كاري جنّت پروبش کرتے پارينا اگر حدیث په لام أتّي و تشمپر کو بوزای رکھا جنّت جوار اكتماد دهم ار اي حدیث په बंद हार्ट माध्यम अल्लाह अल्लाह सुबहनाता सम्पर्क के कत गुरुत्वर माध्यम कर आत्मयता सम्पर्क छिन्न हलो एक बड़े अन्या बड़े कबीरा गुणा को व्यक्तिर मजे जदि ईमान इसलम्य काजगुली भलो था क्योंकि आत्मयता सम्पर्क से छिन्ह कर सरसि कख्नाते जो अपराधर कारण शांति भोग करते शिभ करार पर अन्ल जानक बरनाते जा प्रिय दर्शक श्रोता समाज मानूष रही है दो श्रेणी एक श्रेणी हल स्वच्छल और श्रेणी असच्छल যারা সচ্ছল মানুষ তারা অনেক সময় অসচ্ছল দরিদ্র মানুষদের সাথে আত্মীয়তা সম্পর্ক দরিদ্র মনে করে নিজের হ্যাম্পার হবে মনে করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে থাকে এটি কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না রাসুল সাল আলীহ্লাম ইসলামের পূর্বেও ইসলামী জীবনেও আত্মীয়তা সম্পর্ক তিনি বজায় রেখেছেন और सर्वदा आत्मयता सम्पर्क बजाय रखार निर्देशना दिए कठिन सतर्क वाणी उच्चारण करत्मता सम्पर्क छिन् कारण पाव सम्भव ना जान आत्मयता सम्पर्क सठीक बजाय रखते एक विषय स्मरण रखा उचित आत्मयता सम्पर्क बजाय रखा बोलते कि बोझा समाज आर आत्मयता सम्पर्क बजाय रखते गए इसलम निषिधकर्मे लिप्त हो जाए বিশেষ করে ছেলে মেয়েরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের মেয়েরা যত রকমের চাচাতো ফুপাতো খালাতো ভাই রয়েছে তাদের সাথে অবৈধভাবে উঠা বসা চলাফেরা গল্প গুজব সবকিছু কিছু শুরু করে দেয় বা আমাদের ছেলেরা চাচাতো খালাতো ফুপাতো বোন যত রয়েছে তাদের সাথে অবৈধভাবে উঠা বসা চলাফেরা সম্পর্ক গড়ে তোলে এটি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গিয়ে যদি এই পর্যায়ে চলে যায় তাহলে এটি অবশ্যই হারাম অবশ্যই সীমা লঙ্ঘন এই ধরনের সম্পর্ক বজায় রাখার কারণে আপনাকে আবার জাহান্নে যেতে হবে আপনার জন্য জান্না হারিয়ে যেতে পারে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আপনি আপনার খালাতো বোনের সাথে সম্পর্ক বজায় রাখবেন এর অর্থ হলো তার সাথে যোগাযোগ থাকবে তার সাথে খবর থাকবে ভালো মন্দ জানা শোনা অস সমস্যায় সহযোগিতা দেওয়া এই সমস্ত বিষয় যোগাযোগ রাখবে কিন্তু একজন যাদের সামনে যে সমস্ত মেয়েদের সামনে খোলা মেলা উঠা যাবে না বা যে সমস্ত পুরুষের সামনে খোলা মেলা বসা চলাফেরা যাবে না সেই সীমারেখা অবশ্যই লঙ্ঘন করে আবার সম্পর্ক বজায় রাখার নামে সেগুলি লঙ্ঘন করা কখনো বৈধ হবে না এরপরে ইমাম বোখারি রাহ মহল্লা যে অধ্যায় নিয়ে এসেছেন বাহিমে কোনো ব্যক্তি যদি তার রিজিকের সচ্ছলতা পেতে চায় म गुरुत्व सहकारे आत्मयता संपर्क बजाय रखते मेहमानदारी भलोनी आत्मयर सुविधा पा तथा सम्पर्क रखलें जर साते सुविधा पा तथा सम्पर्क नष्ट कर लमे अपना रेजेक स्वच्छलता पे पर ना रेजेक स्वच्छलता पावर एक मध्यम था हलो आत्मयता सम्पर्क সুষ্ঠ বজায় রাখা এ অধ্যায় বুখারী রাহমিশালাম বলেন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রিয়া বর্ণা করছেন রাসুল সাল্লাম বলেন মানসার রাহু যাকে আনন্দ দেয় যে তার রেজেকে স্বচ্ছলতা আসবে তার আয়ু বৃদ্ধি হবে তাহলে সে যেন তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে আজকে আমরা স্বার্থের কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক নেই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করি আর স্বার্থ না পাওয়ার কারণে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বজায় রাখতে চাই না এটি সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ রাসুল সাল আলিহাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি তার রেজেকে সচ্ছলতা পাওয়া এবং আয়ু বৃদ্ধি হওয়ার মাধ্যমে আনন্দিত হতে চায় ফালিয়াস রাহিমা সেজন্য তার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে একই সাথে তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বখারি রহেমা হল্লা যে হাদিসটি আনাস বিনিক রসুল থেকে বর্ণনা করেন তিনি এ পর্যা আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমাদের আলোচনায় ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে ইহিতরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 আমি সংগ্রাম করছি করতে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় শিক্ষা শরীয় প্রত্যেক সোনাথকে করো এই সমস্ত আমলকে বর্জন করতে হবে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না समस्त मानूष के इसलम छाज कर चेष्टा जीवन के आलोकित कर प्रया परम्ल वो प्रिय दर्शक श्रोता पर आरोप फिर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 সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে একই সাথে তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা অতএব হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা রেজেকে সচ্ছলতা নিয়ে আসার একটি অন্যতম মাধ্যম এমনকি মানুষের জীবনে আয়ু বৃদ্ধিরও একটি মাধ্যম প্রশ্ন আসতে পারে মানুষের আয়ু ও রেজেক তা লিখে রাখা হয়েছে যেমন হাদিসে এসেছে সন্তান যখন মায়ের জরায়ুতে একশ দিন তার হয়ে যায় তখনই তার মাঝে রুহ দেওয়া হয় তার আয়ু দিন হবে তা লিখে দেওয়া হয় তার রেজেক কি হবে তা লিখে দেওয়া হয় তার আমল কি ধরনের হবে তা লিখে দেওয়া হয় সে হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে তাও লিখে দেওয়া হয় তাহলে আয়ু এবং রেজেক যদি লিখে দেওয়া হয়েছে তাহলে বৃদ্ধির বিষয়টি কী জো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আয়ু ও রেজেকে স্বচ্ছলতা আসবে আয়ু বৃদ্ধি হবে এটা আর আয়ু ও রেজেক লিখে রাখা নির্দিষ্ট করে দেওয়া দুটার মাঝে প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব নেই কারণ আপনার আয়ুটা এভাবেই দেওয়া রয়েছে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তাহলে আপনার আয়ু হবে এই ধরনের সম্পর্ক বজায় না রাখলে আয়ু হবে এই ধরনের আপনার রেজেকের বিষয়টাও এইরকম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রেজেকে এইভাবে সচ্ছলতা থাকবে বজায় না রাখলে সেই অসচ্ছলতা আপনার রেজেকে আসবে এভাবে লেখা রয়েছে সুতরাং এ হাদিস সেহাদিসের সাথে কোনো সাংঘর্ষিক নয় আল্লা সুবহান সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমাদের রেজেকে স্বচ্ছলতা ও আয়ু বৃদ্ধির তৌফিক দান করুন তবে আয়ু বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি বলা হয় আপনার আয়ু বৃদ্ধি করে দেওয়া মানে আপনার সময়ে বরকত দেওয়া অর্থাৎ একজন মানুষ এক ঘন্টা সময়ে যে কাজ করতে পারে আপনি আধা ঘন্টা সময়ে সে কাজ করতে পারবেন আপনি এক ঘন্টায় যে কাজ করতে পারবেন একজন মানুষ সাধারণভাবে তিন ঘন্টায় সে কাজ করতে পারবে না এমনই আয়ুর মাঝে বরকত দেওয়া এভাবেও হতে পারে আয়ু বৃদ্ধি হওয়ার বিষয় দ্বিতীয় বিষয় রেজেকে বরকত সেটাও একইভাবে আপনি যে রেজেক পেয়েছেন এ রেজেক বৃদ্ধি হওয়া এর মানে এর মাঝে বরকত বৃদ্ধি হওয়া সমপরিমাণ রেজেক আরেকজন পেয়েছেন কিন্তু তার রেজেকে বরকত নেই আপনার রেজেকে বরকত রয়েছে তাই তার রেজেক দিয়ে যতজনের সংকুলন হচ্ছে আপনার রেজেক দিয়ে তার চেয়ে অনেকজনের সংকুলন হচ্ছে এটাও তার একটি অর্থ হতে পারে সর্বোপরি রেজেকে সচ্ছলতা ও আয়ু বৃদ্ধি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের আত্মীয়তা সম্পর্ক সুদৃঢ় করতে হবে আত্মীয়তা সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে এর বিকল্প কোন পথ নেই আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞতা করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে ইমাম বুখারী রাহমা যে অধ্যায় নিয়ে এসেছেন বাবুন সম্পর্ক বজায় রাখা, সুযু বা বিষয় নয় শুধু কিছু পাওয়ার এই বিষয় নয় বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আল্লাহ সুবাহ সাথে তার সম্পর্ক বজায় থাকবে আল্লাহ আকবর আল্লাহর সাথে সম্পর্কীয় সম্পর্ক এমম বোখারি রহমা উল্লাহ হাদিস নিয়ে এসেছেন হাদিস নম্বর পাঁচ হাজার নয় শত সাতাশি প্রসিদ্ধ সাহাবি আবু হাজালাম থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আলী হিসাল্লাম বলেন জগৎ যখন সম্পন্ন করলেন সৃষ্টি অথবা মানব জাতিকে সৃষ্টি সম্পন্ন করলেন সেই মুহূর্তে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রা বলে আলমিনের কাছে করে বসল হে আল্লাহ এটাই হচ্ছে একটি সুবর্ণ সুযোগ আত্মীয়তা ছিন্নর অপরাধ থেকে আশ্রয় চাওয়ার আল্লাহ বললেন না আম হা অসুবিধা নেই আল্লাহ বললেন আমাচার দিনাকে সোভান আল্লাহ আল্লাহ বললেন তুমি কি সন্তুষ্ট নাও তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এটাতে তুমি কি সন্তুষ্ট নও আনন্দিত তোমার জন্য তাই হবে রসুল সাল আলহিহাল্লাম এরপরে বললেন ফকরা যদি ইচ্ছা করে তোমরা এ আয়াতটি পরে দেখতে পারো আল্লাহ বললেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলেই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম মানেই তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামকে কবুল করে নিয়েছে ইসলাম গ্রহণ করেছে তার আত্মীয়তা সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না তার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আমাদেরকে সেই রাখার তৌফিক দান করুন এসেছেন বলেন ইন্নার রাহিমা শেজনাথুন রহমান ওয়াসালাকে ওসাল তুহ ও ইন্নার রহিমা সেহমান ইন্নার রাহিম এই আত্মীয়তা সম্পর্ক পারস্পরিক দয়া ভাতৃত্ব বন্ধন এটা যেন আর রহমান আল্লা সুবহান নাম আর রহমান থেকেই নির্গত হয়েছে এই জন্যই আল্লা সুবহান এই সম্পর্ককে প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ আকবার আপনি আদায় করছেন আল্লাহর কাছে দুই চোখ দিয়ে করে অশ্রু ফেলছেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য কিন্তু যদি আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে থাকেন আল্লাহ সু হানা হুয়া তালাতো প্রতিশ্রুতি দিয়েছেন যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব আপনার সম্পর্ক গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে কাঁদা কাটার মাধ্যমে কিভাবে গভীর হতে পারে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকেন আপনি বাইতুল্লায় দৌড়াচ্ছেন হাজ করতে নিষ্পাপ হওয়ার জন্য অথচ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন কিভাবে আপনি নিষ্পাপ হতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমাদেরকে নিষ্প হতে চাইলে তার আগে এই সম্পর্কগুলিকে সুসংযত করতে হবে এ সম্পর্কগুলিকে সুন্দর করে নিতে হবে তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ সুবাহান হাত তাল্লাহর সাথে ও সম্পর্ক সুন্দর করা আল্লাহ সুবহান হা তালার কাছে নিষ্পাপ হওয়া আল্লা সুহানা হতলা আমাদের সকলকে সে তভিগ দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এমনইভাবে হেমাম বুখারি রহমাহুল্লাহ একটি অধ্যায় বেঁধেছেন বাহেমা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই প্রসঙ্গেই অধ্যায় ইমাম বখারি রহেমা হল্লা নিয়ে এসেছেন সময় স্বল্পতার কারণে এ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না ইনসাহাল্লা পরবর্তী অধিবেশনে আপনাদের সামনে অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব আজকে আমরা এখানে আমরা যেন সকলে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন পুরান সন্ন্যার আলোকে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 जानून थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ कल रे आठ टन सम्रचार सकाल सा